দুলিল্লা আম্মা রসুলিল্লাহ আমি উপস্থিতি আজকে যে বিষয়টি আমরা কথা বলবো তা হলো নাস্তিকতা এবং চিন্তার দূষণ নাস্তিকতা কি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 আসলে কোনো সমাজে যখন নাস্তিকতা প্রসার পায় তখন সেটা শুধু নাস্তিকদেরই প্রভাবিত করে না কিছু মানুষকে নাস্তিকে পরিণত করার মধ্যেই এই ইফেতনা সীমাবদ্ধ থাকে না বরং কোন সমাজে যখন নাস্তিকতা প্রসার পায় তখন সেটার কুপ্রভাব মুমিনদের উপরও পড়ে সমাজে নাস্তিকতার প্রসারের ফলে তার প্রতিক্রিয়া হিসাবে বিশ্বাসীদের অনেকের মাঝে চিন্তা দূষণ দেখা যায় এই কারণেই আমাদের আজকের আলোচনার এই নামকরণ নাস্তিক বলতে এমন কোনো লোককে বোঝায় যে রাব্বুল্লা আলমিনের অস্তিত্বে বিশ্বাস করে না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 যেমন মক্কার মুসলিকটা বিশ্বাস করত যে আল্লাহ আছেন পবিত্র যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে নভমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছে চন্দ্র সূর্যকে কে পরিচালনা করছে তবে তারা বলবে অবশ্যই আল্লাহ তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে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 কিন্তু তাদের অধিকাংশই তা বুঝে না করত যে আল্লাহ আছেন কিন্তু তাদের অপরাধ ছিল তারা আল্লাহকে বিশ্বাস করলেও আল্লাহ এক এটা বিশ্বাস করত না। তারা সাথে তারা আল্লাহকে একক ইলাহ হিসাবে মানত না আল্লাহ একক তার কোনো শরিক নেই এটা তারা মানত না আর এই কারণেই তারা ছিল কাফির মুসরিক একই ভাবে মুসলিক হিন্দুরাও বিশ্বাস করে সমগ্র সৃষ্টির একজন সৃষ্টিকর্তা আছেন কিন্তু একই সাথে তারা ৩৩ কোটি দেবতাও বিশ্বাস করে এদের ইবাদত করে অন্যদিকে ইহুদি ও খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলিম আসাল্লামের উপর ইমান না আনার কারণে এবং রাসুল সাল্ল আলিহিহাসাল্লামের উপর নাজিলকৃত শরীয়তের অনুসরণ না করার কারণে তারা কাফির বলে গণ্য হবে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 মেরাজের ইমান আর এটাই মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন কিতাব। যার মাঝে কোন সন্দেহ নেই এটা মোত্তাতিনদের জন্য হেদায়ত যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে আল্লা জি নয়ু মিনুনা বিল গাইব যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করে সুতরাং যারা গায়েবের উপর ইমান আনে আল্লাহ বলছেন কোরআন তাদের জন্য হেদায়েত, যারা বিজ্ঞান দিয়ে প্রমাণ করে ইমান আনে যারা যুক্তি দিয়ে প্রমাণ করে ইমান আনে যারা স্বার্থ দিয়ে ইমান আনে আল্লাহ কিন্তু তাদের কথা বলেননি বরং আল্লাহ তালা বলেছেন আল্লা জি নয়ু মিনুনা বিল গাইব যারা গায়বের উপর ইমান আনে কোরআন তাদের জন্য হেদায়েত। যেগুলো আল্লাহ এই ব্যাপারে নিশ্চিত হওয়া একজন আল্লাহ আছেন বুদ্ধির কাজ হলো এটা বোঝা এবং আল্লাহ কোরআনে আমাদের বলেছেন চিন্তাশীলদের জন্য দিন রাতের আবর্তনে সমুদ্রের বুকে চলা জাহাজের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে নিদর্শন আছে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 আদেশ ও নিষেধ গুলোকে সরিয়াহকে বিনা প্রশ্নে ও নির্দ্বিধায় মেনে নেয়া আল্লাহ তার কিতাবে বিশ্বাসী কৌমের ব্যাপারে আমাদের জানিয়েছেন তাদের মধ্যে এমন কোনো সম্প্রদায়কে পাবেন না যারা তাদের প্রতি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 তারা কখনোই হুকুমকে যৌক্তিক মনে না হবার কারণে বা এর পেছনের হেকমা না জানার কারণে হুকুম পালন থেকে বিরত থাকেনি আল্লাহর নির্ধারিত বিষয় নিয়ে তার বিষয় নিয়ে কর্তৃত্বাধীন প্রশ্ন কিংবা আলোচনায় তারা নিজেদের ব্যস্ত করেনি সিরাতুল মুস্তাকিম বা সরল পথে চলার পদক্ষেপগুলো হল প্রথমে এই স্বীকৃতি দেয়া যে রাসুল্ল সাল আলিমসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তা সন্দেহাতীত ভাবে সত্য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 আর শেষে কেবল আল্লাহ তার রাসুলের আনুগত্যের জন্যই হুকুমকে মেনে চলা শরিয়ার হুকুমের পেছনের হেকমা ব্যাখ্যা কিংবা যৌক্তিকতা জানার আগ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অবহেলা না করা যেন ব্যাপারটা এরকম না হয় যে আমরা শুধু তখনই কোনো হুকুম মানছি যখন আমরা হুকুমের পেছনের হিকমা কিংবা যৌক্তিকতা জানছি আর তা না হলে অন্যথায় মানছি না এ ধরনের আচরণ আনুগত্যকে কলঙ্কিত করে এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের বিরোধী আল্লাহ তালা আমাদের সকলকেই তার শরীরতের উপর তার দিনের উপর নিঃশর্ত আত্মসমর্পণ করার তৌফিক দান করুন